বিসমিল্লাহ রহমানুর রহিম মজ্কা বিজয়ের বিস্ময়কর ইতিহাসের উপর বয়ান উপস্থাপন করছেন আন্তর্জাতিক ক্ষেত্রসম্পন্ন মুফাশিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অন্যায় ও সত্য মানব রচিত মতাদর্শের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর নন্দিত আলিমে দিন আপোষহীন জননেতা হযরতুল আল্লাম মাওলানা দেলাওয়ার হুসাইন সাঈদি প্রযোজনা ও পরিবেশনা স্টার গোল্ড 30 পাটোডুলি সালাম মেনশন ঢাকা কুসনা বুমিন সাইয়াত আ'মালিনা মাইয়াহদিল ফালা মুদিল্লাদ ওয়া মাইয়ুদিল عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يثنون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم তামিলুল মিল্ল মাদ্রাসা এতিমখানা বন্দর এলাকায় প্রতিষ্ঠিত এ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি এলাকার নন্দিত জননেতা বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আবুল কালাম সাহেব মাননীয় সংসদ সদস্য জমাতে ইসলামী বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির হাজরত মৌলানা মহিনুদ্দিন সাহেব জাতীয়তাবাদী দলের বিএনপির জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা সুপ্রিয় সাংবাদিক বৃন্দ अल्लाम आलैकुम वरहमत वह अल्लाह तबारक कुरान कथा शनार सौभाग्य दान कर लनीब दरबारे शुक्रिया आदय कर सबा पढ़ी आलहमदुल्ला पृथ्वी मटी स्पर्श कर फसल बनष्ट আর প্রাণী জগৎ ক্যান্সার আক্রান্ত হবে এই জন্য সূর্যের উপকারিতাও আছে অপকারিতাও কিছু আছে। কেন আছে সেটা আল্লাহ ভালো জানেন সাপের বিষ সাপে কাটলে মানুষ মারা যায় মানুষের মনে করে বিষ খুব খারাপ জিনিস কিন্তু এই বিষ দিয়ে এমন ওষুধ তৈরি হয় যা দিয়ে মানুষের প্রাণ রক্ষা হয় খালি ঠিক কব সমান আল্লাহ বলব না তো আকাশের ওই সূর্যের আলট্রাভায়োলেট রে যাতে মানুষকে স্পর্শ করতে না পারে সেজন্য আল্লাহ তালা ওজন স্তর তৈরি করেছেন ও জেড ও এন ই ওজন মানে পাল্লাই যে ওজন দেয় তা না কিন্তু একটা ওজন স্তর আছে সেই ওজনের স্তর সূর্যের ওই রশ্মিটাকে ঠেকায় দেয় বলে পৃথিবীর মানুষ নিরাপদে আছে। এখন মানুষের কারণেই সেই ওজনের স্তরে ফাটল ধরেছে সেই ওজনের স্তরে যে ফাটল ধরেছে তা মানুষের আবার টের পেয়েছে কেমন ফাটল ধরলো এবং কীভাবে সেটা রিপেয়ার করা হবে সে কথাটা আল্লাহ মানুষকে বোঝার তো অভিজ্ঞ দিয়েছেন আর আল্লাহ তালা বলছেন অমা উত্মিনা আমি তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দিছি তোমাদের কোনো জ্ঞান নাই দিসি একেবারেই সামান্য কত সামান্য একটা পাখি যদি সমুদ্রের মধ্যে আটলান্টিক মহাসাগরে একটা পাখি যদি তার ঠোঁটটারে ডুবাইয়া যদি ঠোঁটটা উঁচা করে তাহলে কতখানি পানি উঠল জি এক ফোটা যা উঠলো কিছুক্ষণ পরে সেটা ওপরে দেব তো মহাসমুদ্রের মধ্য থেকে পাখি তার ঠোঁট চুবাইয়া যতটুকুন পানি উঠাইতে পারে নাই আল্লাহর জ্ঞানের মহাসুমুদ্র সীমাহীন জ্ঞানের মধ্য থেকে পৃথিবীর সব মানুষ একত্রিত হইও পাখি ঠোঁট ডুবাইয়া যেটুক পায় নাই মানুষ হলে সেটুকু পায় নাই এই মানুষ যেটুকুন পেয়েছে লক্ষ্য করুন যেটুকুন পেয়েছে তাই দিয়া মানুষ কোথায় চলে গেছে মানুষ চাঁদে গেছে মানুষ মঙ্গল গ্রহে সোজানার পাঠায়ছে। এই পৃথিবী থেকে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহ সেখানে সোজানার পাঠানো হলো এটা ছয় কেজি ওজনের একটা জিনিস তার মধ্যে রয়েছে ক্যামেরা এটা পাঠানো হয়েছে সেখানে ওইখানে নামার পরে ক্যামেরায় ছবি তুলেছে ছবি তুলে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূর থেকে সেই ছবি ট্রান্সমিট করেছে নাসায় নাসা থেকে তারা দেখতে পারলো গাড়িটা চলতে গিয়ে কাঁথ হয়ে পড়ে গেছে পৃথিবীর মাটিতে বসে কাঁথ হয়ে পড়ে যাওয়া সোজান্নারকে তারা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে ঠিক করে দিচ্ছে এরপর আল্লাহ বলছেন অমা উত্তুমিনিয়া হল ওখানে একটা প্রোগ্রাম হলো দ্য সাইন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হোলি কোরআন অ্যান্ড সন্না এটা ছিল সাবজেক্ট এর উপরে বক্তব্য মেইন পেপার উপস্থাপন করলেন সৌদি আরবের একসময়ের মন্ত্রী বর্তমান একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার জনাব আবদুল্লাহ ডক্টর আবদুল্লাহ মুসলেহ তিনি সেখানে তিনি তার প্রবন্ধ পড়লেন সেখানে এবং প্রজেক্টরের মধ্য দিয়ে বিজ্ঞান এবং কোরআনকে তিনি বুঝাতে থাকলেন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং সংসদ বিষয়ক উপদেষ্টা তিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি তার বক্তৃতা বললেন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শিক্ষার পর সুদীর্ঘ বহু বছর পরে আজকে ক্লাসের ছাত্রের মতো কোরআন থেকে কিছু শিক্ষা গ্রহণ করলাম তো সেখানে আমি আমার আলোচনার মধ্যে বলেছিলাম যে আমাদের দেশে বহু শিক্ষিত মানুষ আছে মূল শিক্ষিত হওয়া যায় কোরআন যদি জানা থাকে আমি ডক্টর শহীদ নাম আনলাম আপনারা ডক্টর শহীদ নাম শুনেছেন আল্লাহ তাকে জান্ন ডক্টর হয়ে ডক্টরের ডিগ্রি নিয়ে যখন দেশে ফিরেছেন তো ওই তখন পুরানা বাড়ি ছিল পুরান ঢাকায় পুরান ঢাকার লোকেরা আসিয়া জরের জন্য আসে বলছে স্যার আমার তো জ্বর হয়েছে আমার ওষুধ দেন কারো সর্দি কারো জ্বর কারো নিউমোনিয়া কারো টাইফয়েড উনি এত বুঝাইতে চেষ্টা করলেন যে আমি ভাষার আমি রোগের ডাক্তার না পারলেন না পুরান লোকেরা বলল ডক্টর ওষুধ শহীদুল্লাহ মারহুম তিনি বলতেন তোমরা নামের আগে যত ডক্টর লাগাও তোমরা পণ্ডিত কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে তোমরা মূর্খ পন্ডিত কারণ হচ্ছে এই জায়গায় যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা মানুষের জ্ঞান নয় মানুষ যে তার তার জ্ঞান আল্লাহ বলেন এটা তার জ্ঞান তিনি কে সবাই বলেন আমার নবী কোরআনের নামে নিজের নবসকে অনুসরণ করে প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না আমার নবী যেটা বলেন সেটা হল অহি আমি যা বলি আমার রসুল কোরআনের নামে সেইটাই বলে এই কোরআনের আল্লাহ বলছেন খুব খেয়াল করে শুনুন এই কোরআনের নিজ দিয়া উবর দিয়া ডাইনি দিয়া মাম দিয়া শয়তান ঢোকার কোনো উপায় নাই আল্লাহ বলেন এটা আমি পাঠাইছি আমি হেফাজত করবো তওরাত কে আমাকে সাহায্য করেন সবাই মিলে তওরাত কে পাঠাইছেন জাবুর কে পাঠাইছেন ইঞ্জিল কে পাঠাইছেন আল্লাহ কোথাও বলেন নাই তরাত আমি হেফাজত করবো আমি জাবুর হেফাজত করব। আমি ইঞ্জিল হেবাজত করব। আল্লাহ কোথাও বলেন নাই কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন এইটারে আমি হেফাজত করব। কেন বলেছেন এই জন্য বলেছেন যে তাওরাতের পরে আরো নবী আসবে আরো কেতাব আসবে জাবুরের পরে আরো নবী আসবে আরো কেতাব আসবে ইঞ্জিলের পরে আরও কেতাব আসবে নবী আসবে এটার পরে আর কোন কেতাব কেতাব আসার জন্য নবী দরকার শেষ নবী কেতাব হচ্ছে শেষ কেতাব আর আমরা শেষ উন্মত আমাদের পরে কোন উন্মত নাই এই জন্য আল্লাহ এটা হেফাজত করছেন কেমন হেফাজত করলো সব উল্টাপাল্টা হয়ে গেছে কোরআন উল্টাপাল্টা হয় নাই কেমত পর্যন্ত হবে না শুনুন আল্লাহ কি বলেন আল্লা বলেন করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি আল্লাহ বলছেন আমি হেফাজত করছি আচ্ছা দেখেন ছোট ছোট ছোটবেলায় মুখস্ত করেছি মনে আছে না আমাদের ছোট নদী চলে বৈশাখে তার কোমর পানি থাকে নাকি হাটু জল থাকে এখনো মনে আছে না মনে আছে বাবুই পাখিরে ডাকিয়া বলেছে চড়াই কুড়ি ঘরে থেকে করো শিল্পের বড়াই মনে আছে না এখনো সেই ছোট্ট বেলায় পড়েছি ছোট ছোট কবিতা মনে আছে কিন্তু আমরা যে রচনার পরীক্ষা দিয়েছি পাটের রচনা গরুর রচনা নদীর রচনা সেই সব রচনার কথা মনে আছে মনে নাই এটা ৩০টা পারা রুকু ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়া এগুলা কলজের মধ্যে মুখস্থ রাখা এটা কি স্বাভাবিক কথা স্বাভাবিক মোটি স্বাভাবিক না আল্লাহ বলছেন আমি স্বাভাবিক বানাইছি জুবান আল্লাহ আমি কোরআন নাজিল করেছি এই কোরআন মানুষের জন্য বুঝতেও সহজ করেছি মুখস্থ করতেও সহজ করেছি মানুষের মধ্যে মানুষের মাথার মধ্যে মাথার মধ্যে অনেকগুলি সেল আছে মাথার মধ্যে মানুষের মাথায় কি থাকে মগজ কি থাকে মগজ এই মগজ আমরা খাই না কয় না আরে ভাই মানুষের মগজ খাবেন কেন আপনি তো গরুর মগজ খান ছাগলের মগজ খান মুরগির মগজ খান খান কি না মাথার মধ্যে মগজ আছে মগজ মগজের মধ্যে কতগুলি সেল আছে সি ই ডাবল এল সেল কতগুলি সেল আছে এই সেলগুলি কি একটা সেল হল সুখের আর একটা দুঃখের আর অনুভূতির আর একটা মেমোরির আর একটি মেধার আর একটা প্রজ্ঞার অসংখ্য মেমোরি আপনার একটা কম্পিউটার মধ্যে আপনি ইদিউ দিক তাকান কেন আমি কিন্তু এইরকম পড়াইতে পারি না কথা বুঝলেন তাকাইতে হবে আমার দিকে কোথায় কি হচ্ছে আপনার দেখার দরকারটা কি দেখার জন্য আল্লাহ যথেষ্ট আলহামদুলিল্লাহ বলেন আপনারা যদি ইদিউ দিক না থাকান তাহলে আমি বুঝবো যে কথা মাথার মধ্যে ঢুকতেছে আমি কি গল্প করতেছি কোরআন বুঝাচ্ছি আলহামদুলিল্লাহ বলে মাথার মধ্যে কতগুলা মাথার মধ্যে মগজ আছে মগজে কতগুলা সেল আছে সেলের মধ্যে অনেকগুলি ভাগ আছে এই সেলগুলি কি কাজের একটু আগে বলছি এই সব কাজ করে সেল আমার একটা টেলিফোন মোবাইল আছে এবার আমরা করতে গিয়েছিলাম এক ভদ্র লোক আমাকে হাতিয়ে দিল কয় যে এর মধ্যে তিরিশ পরা কোন ঢুকানো আছে আর কয় কি তো দেখাও সে তখন বাইর করে দেখাইলো ঠিক আমার আঙ্গুলের একটা করছেন সে আল্লাহ তালা মানুষের যে মেমরি দিয়েছেন মেমরি সেল এই মেমরি সেলের মধ্যে এত জায়গা আছে পৃথিবীর সমস্ত ডাটা ইনফরমেশন সব যদি মানুষ তার মেমোরিতে নিয়ে নেয় তারপরেও আল্লাহ ওখানে যে জাগা রেখেছেন তার একশো ভাগের এক ভাগ পুরা হবে না বুদ্ধির মেমরি যেটা দেখেন বুদ্ধির মেমরি। আপনি অফিসে বসে আছেন আপনার পিঠের উপরে জামার উপর দিয়া গেঞ্জির ভিতর দিয়া পিঠের মধ্যে কি একটা ঢুকলো। কামড় টের পাইসের বুদ্ধি করে কন্থ জিনিসটা কি মশা মশায় কামড় দিছে এই যে মশায় কামড় দিল টের পাইলো কে না মাথায় টের পাইনি টের পাইল চামড়ায় যেখানে ঢুকাইছে নিডেলটা চামড়াটা টের পাইল। অসংখ্য লোমকূপ দিয়ে আল্লা বডি সাজাইছেন অসংখ্য লোম লোমকূপ কোটি কোটি লোমকূপ এর মধ্যে একটার মধ্যে গিয়ে ঢুকছে চামড়ায় টের পাইলো চামড় টের পাওয়ার সাথে সাথে বুদ্ধি যে দিনের বেলা হেরে যাচ্ছেন বা রাতের বেলা হেরে যাচ্ছেন সামনে দেখলেন সাপ সামনে দেখেছেন সাপ দেখছেন কি দিয়া চোখ দিয়া চোখ হেরে দেখার সাথে সাথে বুদ্ধিতে পাঠাই দিয়েছে বুদ্ধি ফ্যাক্স আপনার ওই চোখ করলো একবার মিয়ারা এই হচ্ছে আল্লাহাল জ্ঞান মানুষের এই বডিটা এত সুন্দর করে সাজায় দিয়েছেন যদি মানুষ বুঝতো আমরা পাই এটার নাম কি জিব্বা কি সুন্দর একটা জিব্বা আল্লাহ দিলেন এটা চুল পড়লে তাও পাওয়া যায় ট্যা পাওয়া যায় না এই জিব্বাটা মুখের মধ্যে দাঁতের উপর খুব যত্নশীল দাঁতে যদি কিছু ঢোকে জিব্বা খালি গুতে গুতি করতে থাকে যতক্ষণ সেটা বাইর করে না যায় দাঁতের এত উপকারী জিব্বা সেই দাঁত যখনই সুযোগ পায় তখনই কামড় মারে কথা বুঝতে পারছি খানিকটা বিরোধী দলের মতো সুযোগ পাইনি মারে তো এখন মুখের মধ্যে জিব্বা হলো একটা এইটা দিয়ে পালন শাক এক রকম মজা লাগে লাল শাক আর এক রকম মজা লাগে ইলিশ মাছ একরকম পুঁটি মাছ আর এক রকম খাসি একরকম গোস্ত আর এক রকম জিলাপি একরকম রসগোল্লা আর এক রকম সানাচুর আর এক রকম না সব একরকম লাগে এই ভিন্ন ভিন্ন স্বাদ গ্রহণ করার জন্য একটি মাত্র জিম্বা কে দিলেন কে দিলেন সারা জীবন শকর আদায় করে খুলাইতে পারবো দুইটা চোখ এই দুটি চোখের মধ্যে আল্লাহ যে রেটিনা দিয়েছেন যে পাওয়ার দিয়েছেন এই চোখ দিয়া সব রং দেখি একটা মেশিনে সব রং দেখি দেখি আমরা দেখি নেগেটিভ কিন্তু এটা আল্লাহ করে দেন যা দেখি সবটা নেগেটিভ কিন্তু আল্লাহ ভেতরে এমন কারুকার্য করে রেখেছেন যার জন্য আমরা পজিটিভ দেখতে পাই এই চোখ দুটি আল্লাহ আল্লাহলা সেট করেছেন আবার চোখের মধ্যে চোখে মানুষে পলক মারে আপনারা মারেন কি না নারায়ণগঞ্জে মারেন ইচ্ছে করে মারেন না ইচ্ছা করে যদি চোখে বলক পারতেন তাহলে চোখ খালি ভটোর ভটর করত এটা অটোমেটিক হয় কেন হয় রাস্তা দিয়ে হাঁটবেন শহরে হাঁটবেন অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু মহাশূন্যের ভিতরে বাতাসে উঠতে থাকে এগুলি চোখের মধ্যে প্রবেশ করতে থাকে আল্লাহ রব্বুনা রামিন চোখের ভিতরে পানি পানির মত করে ওষুধ রেখে দিয়েছেন চোখ যাতে নষ্ট না হয় দৃষ্টি শক্তি যাতে নষ্ট না হয়ে যায় আল্লাহ রোখের পাতা দিয়া অটোমেটিক পলক লাগাই চোখকে প্রতি যাতে তোমার কোনো কষ্ট না হয় মানুষের কিডনি লাগে দু একটা চিকিৎসা বিজ্ঞানীদের কাজ জিজ্ঞেস করুন ডাক্তারদের জিজ্ঞেস করুন একটা কিডনি মানুষের জন্য যথেষ্ট প্রাণীর জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ দিছে কয়টা দুইটা একটা যদি ফেল করে তাহলে যেন আর কাজ হয় জেট প্লেন যেগুলি ডিসি ট্রেন ষাটটা ইঞ্জিন থাকে মহাশূন্য যদি গাড়ির মতো লঞ্চের মতো ইঞ্জিন পথে কাটে গাড়ি চলেন না আপনারা বাসে ট্রেনে যখন যান ইঞ্জিন নষ্ট হয় না একবার তো আমাদের এক গাড়িতে আমাকে ভাড়ায় ধুয়ে গেল কুলারও যাচ্ছিলাম সে কোথায় যেন সিলেট রাত আড়াইটার সময় গাড়ি দাঁড়ায় আছে গাড়ি চলে না সবাই চিন্তা করলো এত সময় দাঁড়ায় আছে কেন গাড়ি চলে না কেন বাইরে তাকায় দেখে ইঞ্জিন নেই ইঞ্জিন চলে গেছে যখন গাড়ি থেমেছে যে ধাক্কা লাগছে ইঞ্জিনের সাথে এরকম একটু হুক লাগানো থাকে পেছনের বগিগুলো ওইটা উঁচু হয়ে গেছে ইঞ্জিন তো চলতেই থাকে গাড়িতে ছেড়ে দিয়েছে ইঞ্জিন চলে গেছে আর আগে যাইয়া দেখে তার পিছনে বগি একটাও নেই তা আবার ফিরে আসছে ফিরে এসে আমাদের নিয়ে গেল। আল্লাহ বাসাইল তো আল্লাহ রব্বুল আরামিন মানুষের এই শরীরটাকে কিভাবে তৈরি করেছেন এই কোরআন শরীফে সব বলে দেওয়া আল্লাহ লাগবে একটা কিডনি আল্লাহ দিলেন দুইটা কিডনি আপনার হার্ট এই হার্ট হলো আপনার জন্য একটা এটা হলো জেনারেটার বডিটাকে গরম রাখার জন্য এবং আপনার ব্লাড সার্কুলেশনের জন্য আপনার হার্ট হলো আপনার জন্য জেনারেটার মেইন ইঞ্জিন হার্ট হার্ট এভাবে সেস্টলিক অ্যান্ড ডায়স্টলিক এরকম হচ্ছে পাঁচ করতেছে বিজ্ঞানীরা বলেছেন আমরা সব বুঝি মানুষের বডির কিন্তু এইটা এরকম করে কেন কার হুকুমে করে এটা জানি না বেটারা জানবা না এটা আল্লাহ হুকুমে হতে থাকে মানুষ খায় যেটা খাবার খেলো কার্বোহাইড্রেট বলে এটাকে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কি কি আটা আটা জাতীয় খাদ্য চাল চাউল জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য ডাল ডাল জাতীয় খাদ্য এই চার প্রকার খাদ্যকে বলা হয় কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট খাইলে পরে যে মানুষ এর ভিতরে সুগার থাকে আর এগুলি যখন মানুষ বেশি খায় চর্বি খায় গোস্ত খায় আমাদের তো অভ্যাস গরু কিনতে গেলে সিনার গোস্ত কিনতে হবে একেবারে হলুদ রঙের যাতে খুব বেশি চর্বি থাকে এই চর্বিগুলো খাইল তারপরে পাঙ্গাসের পেটি খাইল আমি যখন অফিসারদের মাঝে বক্তৃতা করি আমি বলি দেখেন ভাইরা পাঙ্গাসের পেটি খাসির চর্বি গুসের টাকা দিয়ে যত বেশি করবেন আপনার করোনারি আর্টারগুলি আর্টারিগুলি ব্লক হয়ে যাবে ঠাস করে মরে যাবেন তার থেকে হালাল পয়সা দিয়ে কাজকি মাছ খান পুঁটি মাছ খান কসু শাক খান হানড্রেড পারসেন্ট ক্যারোডি স্বাস্থ্য ভালো থাকবে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মরবেন না আর প্যাটটাও তরমুজের সাইজের মতো বিশাল হয়ে যাবে না কি প্যাট এক একজনের দেখবেন ঘরের মধ্যে ঢুকতে গেলে নিজের আগে ঢোকা লাগে না প্যাটের ধাক্কায় দরজা খোলা সারা এখন মানুষের হার্টের মধ্যে আর্টারি রয়েছে আর্টারিগুলির ভেতরে গিয়ে এই এইটা হলো আর্টারি এরকম ছিদ্র আছে এই ছিদ্রগুলির ভেতরে যত তেল খাবেন চর্বি খাবেন সবগুলি গিয়ে ভেতরে ওই দেওয়ালটা পুরো করতে থাকে পুরো হতে হতে একসময় ব্লাড যাতায়াত বন্ধ হয়ে যায় বেদনা শুরু হয় এটাকে অ্যানজাইমা বলা হয় বেদনা শুরু হলো এখন কতটা নষ্ট হয়েছে তা বলা দেখার জন্য এনজিও গ্রাম করতে হবে এনজিও করে ডাক্তাররা ডিসিশন নেবে কতটা ব্লক হয়েছে এখন তার বাইপাস অপারেশন করতে হবে কিনা বাইপাস অপারেশন করার জন্য বুকটাকে ভারবে হারিয়া কলিজাটাকে বের করে কলিজার ভিতর থেকে ওই রগগুলো বের করবে এখন ওই রগ যে রগটা নষ্ট হয়েছে সেটা ফালাই দিয়া এখন এটাকে চালু করবে কেমনে দেখেন আল্লাহ রাবুল মানুষের হাতের ভেতরে আর তার রানের ভিতরে পায়ের ভিতরে হিসেবে কতগুলি করে রেখে দিয়েছেন মানুষের যদি বাইপাস করা লাগে। খারাপটা ফেলে দিয়ে হাতের থেকে পা থেকে বের করে ওই রক কলিজার ভিতরে লাগায় দিয়া ডাক্তাররা আবার তার প্রাণ সঞ্চার চালু করে দেয় এই হচ্ছে আমার আল্লাহ এ হচ্ছে কে আমার আল্লাহ আল্লাহকে কেউ বলে নাই যে আমার এইখানে আর একটা আলাদা তার দিয়ে দেওয়া সুবাহ আল্লাহ কি সুন্দর করে মানুষকে আল্লাহ তৈরি করেছেন রক্ত শরীরটা যাতে গরম থাকে সেই জন্য রক্তগুলি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত অসংখ্য নাভ সিস্টেম আল্লাহ চালু করেছেন বিজ্ঞানীরা বলেছেন মানুষের শরীরের সমস্ত রোগগুলি যদি ছিঁড়ে ছিঁড়ে এরকম করে সাজানো হয় তাহলে এক একর জমিন লাগবে সাজায় রাখতে এতগুলি রক আল্লাহ দিয়েছেন প্রিয় ভাই সব আমার উদ্দেশ্য এই নয় যে আমি আপনাদেরকে স্বাস্থ্য বিজ্ঞান শিখাবো সেটা নয় আল্লাহ যে বিজ্ঞানা কোরআন শরীফেটারা দেখো না যে আমি উঠ বানাইছি কেমনে দেখেন আল্লাহ তালা মানুষ বানাইছেন এই যে আল্লাহ রাইন চাই আল্লাহ রাইন চাই বলে যারা বোমা মারতেছে তারা বলে আল্লাহ রাইন কি বলে আল্লাহ রাইন আল্লা আইন ভালো কথা মানুষ মারো কেন, জজ মারসো কেন কয়ে যে সে তো আল্লাহর আইন চালু করে না সে তো মানুষের আইন দিয়ে বিচার করে সেই জন্য তা তুমি যদি এখন মরে যাও কয়ে যে আমি শহীদ হবো আরে বেটা তুই শহীদ হবি তুই তো জান্ভাবে যাবি তুই মানুষ খুন করছো তুই তো মানুষ হত্যা করেছিস ও আল্লা আচ্ছা আল্লাহ রাইনটা কি বাংলাদেশের সবগুলি জজ মারিভেলায় দিলে আল্লা রাইন চালু হবে আর জজেরা কি আইন তৈরি করে কথা বুঝিয়ে আইন তৈরি হয় ব্রিটিশ আইন তৈরি করেছে সে আইন আমাদের দেশে রয়ে গেছে আল্লাহ আইন চালু করার জন্য জজ মার বা শয়তান এটা কি শয়তান আল্লাহ আইন সোবাহানাল্লাহ নবীরা বোমা মারছে কাউকে হত্যা করেছে কাউকে গুলি করছে কিছু করেন নাই আল্লাহর আইন কি কোন কঠিন বিষয় নয় আল্লাহর আইন কি আল্লাহর আইন হল নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও চুরি করো না ডাকাতি করো না জেনা করো না আইল ঠেলো না বদমাসি না, ওজনে কম দিও না ভেজাল না। এই তো এই আইনের জন্য মানুষ মারতে হবে কেন সে কথা পরে আসতেছি কারা মারতেছে কেন মারতেছে এবং ইন্ধন যোগায় কারা এটা এটা শোনা লাগবে কিনা এটা শোনা লাগবে কিনা আবার উনি আসেন সবাই বলেন আমিন যারা মানুষের খেদমত করে মানুষের সেবা করে আল্লাহর জন্য ওনার আব্বাও এমপি ছিলেন উনিও এমপি একাধিকবার এমপি হয়েছেন কবে হয়েছেন তিনবার আলহামদুলিল্লাহ আপনারা ভোট দিয়েছেন আল্লাহ তাকে যোগ্য তার সাথে আল্লাহ তালা যে কোরআন দিলেন এই কোরআন দিয়েছেন এই জন্য যাতে করে মানুষেরা আল্লাহর দেওয়া বিধানকে বুঝতে পারে যে আল্লাহর বিধানটা কি এবার শুনুন আলিফুল আল্লা বলেন আলিফলাম রান্না আমি তোমার কাছে একখানা আপনার কাছে একখানা কিতাব নাজিল করেছি এই কিতাবটা এই জন্য দিলাম লিতুখর জান্ন যাতে করে আপনি মানব মন্ডলীকে বের করে আনতে পারেন কিসের থেকে জুলুমাতে ইলান নূর অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন সেই জন্য আমি এই কোরআন শরীফ নাজিল করেছি সোভান আল্লাহ সাল্লাম এই কোরআন মানুষের কাছে নিয়ে আসলেন আর তিনি মানুষকে প্রথমেই তেলাওয়াত করে শোনাইতে লাগলেন মানুষকে বুঝাইতে লাগলেন কোরআন কি এই জিনিসটা বুঝানো মানুষকে বুঝাতে শুরু করলেন তৌহিদের কথা শোনালেন ইনসাফের কথা শোনালেন মানুষকে তৌহিদ রেসালাত আখেরাত এই কথাগুলি আল্লাহ তালা তাকে দিয়ে মানুষের সামনে পেশ করালেন যার কারণে মক্কার ১৩ বছরের মধ্যে মক্কি জিন্দগির তেরো বছর ধরে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম যে কথাগুলি বললেন ওটার উদ্দেশ্য ছিল ওই আলোকে একটি সমাজ তৈরি করা যেখানে চুরি থাকবে না ডাকাতি থাকবে না জেনা থাকবে না বদমাসি থাকবে না সুন্দর একটি দেশ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা তাকে সুযোগ করে দিলেন এখন তাকে হিজরত করতে হবে একটি নতুন জায়গায় গিয়ে দিন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর আইন চালু করতে হবে সে আল্লাহর আইনটা কি এবার দেখেন আল্লাহর নবী গভীর রাত্রে হাজরাত আলীকে ডেকে বললেন আলী আমার বিছানার উপরে শুয়ে থাকো কাফেরা আমাকে হত্যা করার জন্য এসেছে তোমরা আমার বিছানায় শুয়ে থাকো আমার চাদর মুড়ি দেয়া শুয়ে থাকো আমি মদিনায় চলাম হাজর আপনার চাদরটা মুড়ি শুয়ে মোহাম্মদ সাল্লাই্লাহ মনে করে আমাকে তারা কোপায় কোপায় টুকরা টুকরা করে বিদায় করে দেবে আমার মনে কোনো দুঃখ থাকবে না আমার মনের ভিতরে তৃপ্তিটাই হবে যে আমি আল্লাহ নবীর জিমিনয়ের জীবনের বিনিময়ে আমি আলী আমার জীবন দিতে পেরেছি এটা আমার জীবনের তৃপ্তি হবে রেখা। তালুকে সাথে করে নিয়ে তিনি চলে গেলেন কোথায় কনত মদিনায় কদিন সময় লাগলো তেরো দিন খায়া না খায়া, উটের পিঠে ঘোড়ার পিঠে উঠিয়া দিনের বেলায় বিশ্রাম নিতেন রাতের বেলায় চলতেন ১৩ দিন সময় লাগলো মোদিনায় পৌঁছে গেলেন মদিনায় গিয়ে মসজিদ প্রতিষ্ঠা করলেন এবং কোরআনের আইন চালু করার জন্য একটি রাষ্ট্রের ঘোষণা দিলেন এবার কোরআনের আইন চালু হয়ে গেল আল্লাহ হলো আল্লাহর আইন চালু হয়ে কি হয়েছে লক্ষ্য করেন বুঝতে চেষ্টা করেন কি বুঝানো হচ্ছে মোদিনায় গিয়ে রসোল্লা প্রেসিডেন্ট হলেন বলেন তো কি হলেন রাষ্ট্রপতি তিনি এবার আইন দিলেন আইন দেওয়ার জন্য সংবিধান দরকার সংবিধানের নাম কি কোরআন শরীফ এই আইন যখন চালু হলো চুরি বন্ধ হয়ে গেল সুরি বন্ধ হলো কেন মানুষ চুরি করে কেন কনত্য প্যাটের জ্বালায় ঠিক বুঝতে পেরেছেন প্যাটের জ্বালায় চুরি করে ডাকাতি করে ইসলাম এসেই মানুষকে খাবারের নিশ্চয়তা দিল সোহান আল্লাহ বলে রসুল্লাহ বলেছেন প্রত্যেকটি মানুষের জন্য মুসলমান বলেন নাই শুধু প্রত্যেকটি মানুষের জন্য ফান্ডামেন্টাল রাইটস পাঁচটি অধিকার আছে মৌলিক অধিকার কয়টা অধিকার শরীফের হাদিস হাসুল্লাহ বলেছেন এগুলো তো আজকে নেতারা নতুন নতুন কথা বলতেছে এ কথা তো রসুল্লাহ আগে বলে রাখছেন প্রত্যেকটি মানুষের এই পাঁচটি মৌলিক অধিকারকে ग्यारंटी दी सरकार सरकार गठन करी नई जेनाई बेबीचार नाई दरजा सबा दरजा खुले घुमार दरजा खुले घुमार सूझ पे নবী করিম সাল্লাহামের শেষ সময় সুরান হল সুরা আল্লাহ বলেন যখন আল্লাহর পক্ষ থেকে মদত আসবে বিজয় আসবে দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামের মধ্যে প্রবেশ করছে কি এটা হলো ছিল কিন্তু তারা দেখলো মোহাম্মদাল্লাম মদিনায় এসে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে এগ্রিমেন্ট করেছেন চুক্তি করেছে শোভন না এদের সাথে শান্তি চুক্তি করলেন তিনি এবং এরপরে মানুষের খাওয়া পরা শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়ে দিলেন লোকেরা ভাবলো যে আমরা খামো খাই তো এই লোকটার সাথে বিরোধিতা করেছি আমাদের শত্রু না উনি তো সমাজকে সুন্দর করেছেন যে মেয়ে লোকের যে নারীর কোনো ইজ্জত ছিল না নারী মানি হলো ভোগের সামগ্রী আর নারী জন্ম কন্যা জন্মগ্রহণ করার সাথে সাথে পাথর মেয়ের মেরে ফেলতো মাটির নিচে পুঁতে রাখতো এই জ্বালা যন্ত্রণা দিত বাইরে বেলায় দিত আসে না করেন শরীফে সেই নারীগুলিকে সম্মান দিলেন রসুল্লাহ কত সম্মান দিলেন রস বলছেন একটা ঘরে যদি কন্যা সন্তান পয়দা হয় সেখানে রহমতের ফেরিস্তা নাজিল হয়ে যায় আর আমাদের দেশে কিছু লোক আছে বৌ যদি বারবার মেয়ে হয় শেষ পর্যন্ত বউটারে তালাক দিয়ে দেয় আচ্ছা কোন বারবার যদি মেয়ে হয় সেজন্য কি বউ এটা আল্লাহর ইচ্ছা এই আল্লাহ বলছেন পুত্রে কে মেরে ফেলে দিত আর রসুল্লাহ বলছেন মেয়ে যেখানে হয় আল্লাহর রহমতের ফেরেস্তা আসে এবং মেয়েটার মাথার উপরে হাত বুলায় আর বলে কি জানেন আবু দাউদ্দ শরীফের হাদিস রসুল্লাহ বলছেন ফেরেস্তা বলতে থাকে এটি একটি ছোট্ট মেয়ে मेटी के जे आदर करत्न कर स्नेह कर दिन शिखा इमान शिखा एवं बयस प्राप्त हो मेटी के सहाज ज कर आल्लर सहाज्य तारति क्या पर्त अब्याहत थालर बेपारो हादिस नहीं सेलर बेपार एर को हादिस नहीं रसुल्ला जर दो मेहनत তিন কন্যা পিতা যদি কেউ হয় দুই কন্যার পিতা যদি কেউ হয় আর মেয়েগুলিকে যদি যত্ন করে আদর করে দিন শিখায় ইমান শিখায় স্নেহ করে দিন সেই দুই বা তিন কন্যার পিতা আর আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করবো এখন দেখেন বরকত কি ছেলেতে না মেয়েতে আলহামদুলিল্লাহ বলল এবার দেখুন কোরআন কোরআন শরীফ আল্লাহ বলছেন যে আমি কাউকে কন্যা দেই কাউকে পুত্র সন্তান দেই কাউকে কন্যা সন্তান দেই আগে বলছে কার কথা না না কন্যা আমি কাউকে কন্যা দেই কাউকে পুত্র দেই আগে বলেছে কার কথা আল্লামা এবনে কাসির তাফসির ইবনে কাসিরের নাম সব আলমরা জানেন কারণ আল্লা পুত্র দিয়ে শুরু করেন না আল্লাহ শুরু করছেন কি দিয়া কন্যা দিয়া সাহাবীরে এক জায়গায় বসা রসুল্লাহ বক্তব্য রাখছেন দেখা গেল ছোট্ট একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে আসছে ওই ছেলেটার বাচ্চা যে ছেলেটার বাপ যে ছেলেটার উঠেয়া চুমা দিয়া কোলের মধ্যে বসাইছে একটু পরে আর একটা ছোট্ট মেয়ে কষ্ট করে হেঁটে হেঁটে এরম করে করে আসছে ওই লোকটা তারে হাত দিয়ে ধরিয়া সামনে দিল রস্লা জিজ্ঞেস করলেন রসুল্লাহ বক্তব্য রাখছেন কিন্তু এই দৃশ্য তার চোখ এড়ায় নাই রহমতের নবী তিনি জিজ্ঞেস করলেন ছেলেটা কার কয় হুজুর ছেলেটা তো আমার মেয়েটা কার হুজুর মেয়েটা আমার আচ্ছা তুমি ছেলেটার সাথে যে ব্যবহার করলে আর মেয়েটার সাথে যে ব্যবহার করলে এটা কি উচিত হয়েছে তুমি তো পিতা তোমার তো সমান ব্যবহার করা উচিত ছিলেন শ্বশুরবাড়ি না যাওয়া এগুলো বেকুবের কাজ আহম মুখের কাজ ইসলাম এসে নারীর মর্যাদা দিল সাদা কালো মানুষের আকাশ চুম্বী ব্যবধান দূর করে দিল কাভেররা দেখলো ইনি তো সাধারণ মানুষ নয় আমরা বলছেন যখন ইসলামের বিজয় আসবে শেষ জীবনে মক্কা মদিনার আশেপাশে কাফের একটাও ছিল না সব মুসলমান হয়ে এটা কি যুদ্ধ করে হয়েছে বলেন আপনারা বলতে পারেন বদরোহ রসুল্লা নিজে আক্রমণ করেছেন এর কোন দলিল নাই একটা যুদ্ধ নাই সুতরাং যারা আল্লাহর আইন আল্লাহর আইন চালু করার জন্য বোমা মারে আর জেহাদের অপব্যাখ্যা করে জেহাদটা কি জেহাদে জেহাদ সন্ত্রাস মিলাই ফেলাইছে না ওজুবিল্লা বলে এরা বোঝে না মাথায় ঘিলু নাই মুসলমানের সন্তান জেহাদ কারে বলে সন্ত্রাস কারে বলে তাও বোঝে না জেহাদ সন্ত্রাস দুটি এক জিনিস নয় জেহাদ যারা এখন ওই যে জামাতুল মুজাহিদিন যারা বানাইছে এইগুলোর নাম জামাতুল মুজাহিদিন না হইয়া নাম হওয়া উচিত জামাতুল সায়াতিন এটা শয়তানির জামাত এটা কিসের জামাত এটা জামাত খুব কান খুলে শুনুন অনুমতি দেওয়ার মারামারি করার যুদ্ধ করার অনুমতি দেওয়ার বোমা অনুমতি দেওয়ার কোন এখতিয়ার কোন নাগরিকের নাই কোন দলের নাই কোন দলের প্রধানের নাই ইসলাম যে যুদ্ধ জেহাদের অনুমতি দিয়েছে সেটা কখন এটা মুসলিম দেশ বাংলাদেশ কি দেশ मुस्लिम प्रधान जैसे सबा मिले मिसी आज मुस्लिम प्रधान देश मुस्लिम प्रधान देश बहिर् बर देश आक्रमण करे सरकार पुलिस সবকে যদি বলা হয় আমার দেশ আক্রান্ত হয়েছে দেশবাসী আইন শৃঙ্খলা সাহায্য করো যুদ্ধ করো দেশ প্রত্যেক নাগরিকের জন্য ফরজ হয়ে যায় কিন্তু তুমি জামাতুল মুজাহিদিন কোথার ব্যাংক কোথার ভুই বাংলাদেশে যশ মারার অনুমতি দিয়েছ দোয়া করেন কাছে। सरकार कथा आदाय करके परामर्श दिए पैसा दिए सब कथा आदाय कर फाँसि देव नये এই জেহাদের অনুমতি বোমা মালার অধিকার কোন দলের নাই কোন ব্যক্তির নাই রাষ্ট্রের উপরে যখন আঘাত আসবে তখন যেমন উনিশশো সনে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তান এই দেশের উপরে অর্থনৈতিক এবং রাজনৈতিক নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছিল সেই নির্যাতন থেকে বাঁচার জন্য এই দেশের লোকেরা যুদ্ধ করেছিল সেই যুদ্ধে যারা মারা গেছে সব শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত দিন এটার নাম যুদ্ধ এটার নাম জিহাদ আল্লা আইন চালু করার জন্য তুমি বোমা মারবা কেউ তেয়ার দিয়েছে বোমা মারার সুতরাং এই বোমা যারা মারছে আল্লা রাইনের নামে তারা মানুষ না তারা জানোয়ার তারা কি জানোয়ার দেখেন অবস্থা চট্টগ্রামে কর্মরত পুলিশ মারা গেল শুনতেছেন কথা আইনজীবী মারা গেল যে মারল তারে ধরে ফেরলো পুলিশ তারে ধরে সে পানি চাইছে তার হাত পা উড়িয়ে গেছে হাত পাওয়া নাই পানি চেয়েছে আশ্চর্য কথা তুমি মানুষ খুন করে আসছো আর বাম হাতের পানি তালাশ করো তুই তো জাহান নামে যাবা এবং হাদিস স্পষ্ট যত মানুষ আহত হয়ে মারা গেছে যারা বোমা মেরেছে যারা পয়সা দিয়েছে বুদ্ধি দিয়েছে সাহস দিয়েছে সবগুলো যাবে বলছে। মানুষ খুন পানি খাবে না। একজনের নাকি মদ খাওয়ার খুব অভ্যাস ছিল মোষ খুব বড় এমন এত বড় মোষ যে গ্লাস মুখের মধ্যে দিলে মোষ সবগুলো মুখের মধ্যে ঢুকে যায় সেই জন্য সে বাম হাত দিয়ে মোষ বহুত কষ্ট করে উঁচু করিয়া তারপরে ডান হাতের গ্লাস দিয়ে মদ খাইতেছে একজনে দেখি কয়েক ভাই মদ মুখে শুনছি এই পানি জাতীয় মোষ ভেজে তাতে নাকি মাকরু হয় ও খায় শানে খাইতেছে কি মদ বয় করতেছে কি রে বয় করতেছে খাইতেছে আহারে পুলিশ মারল আমি পত্রিকায় দেখে চোখের পানি রাখতে পারি নাই যে পুলিশটা মারা গেল সে কি অপরাধ করেছিল জজ এবং বিচারালয়ের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ দাঁড়ায় আছে সেই পুলিশটা মারা গেল বোমার আগাতে পুলিশের জুতা পায়ের বুট গায়ের জামা পুলিশের অস্ত্র আর তার চাপ চাপ রক্ত এর পাশে আরেকটা পুলিশ দাঁড়ায় আছে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে से तारहकर्मी बाचाई पर छोट मे जारे देखा तारे जिज्ञेस करे आब्बा कि अपराध कर मारल ते की जब पुलिस सब कम वेतन पाए कष्ट खावानाई पड़ा नाई सब समय खाइते सब समय डिवटी बोमा पड़े से मप नाईट नाई शीत नई शुक्रवार नाई बिस्टि झड़ नाई অর্ডার হয়েছে খাওনায় সারা পাহারা দাও পাহারা দিতে হয় এই পুলিশগুলি হবে জাহান নামেও জাগা হবে না তোদের কপালে হবে না শয়তান শয়তান আচ্ছা বলেন এদেশে আল্লাহ আইন কি ব্রিটিশ আমলে ছিল কথা আসতে করলি বুঝি কি ব্রিটিশ আমলে আইন ছিল না পাকিস্তান আল্লাহ রাইন একটাও চালু আছে নাই এতদিন তোমরা কোথায় ছিলা এখন আল্লাহ আইন তালাস করতে আস এই জোট সরকারের চার বছর যাইতে না যাইতে এখন আল্লাহ আইনের জন্য এত জজবা দিলো কেডা स्तार मत चरित्र जब काने मुसलमान धरा पड़ल एर जमत कानेक्शन की बोमा मारे तरह बाबा খালাতভার মামু নানার সালা জামাত কর্তৃক প্রতিষ্ঠিত একটা মসজিদে নামাজ পড়ত এই হল জামাত কানেকশন কি আশ্চর্য কথা জামাতের দেশে নতুন আন্দোলন শুরু করে নেই অর্ধ শত বছর ষাটের দশক থেকে শুরু করে সবগুলি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জামাত ইসলামী বোমা মারার রাজনীতিতে আমার বিশ্বাস করে না এদের অসংখ্য বই আছে লাখ লক্ষ লক্ষ সাহিত্যের ভান্ডার ছড়ানো আছে বাংলাদেশের সর্বত্র তাদের বইপত্র পড়ে একটা লাইন বার করেন তো যে ওই লাইনটা পড়লে সন্ত্রাসকে উসকে দেওয়া হয় একটা লাইন বাই করেন আমাদের নেতারা তো গোপনে গোবনে থাকে না নেতাদের বক্তব্যের মধ্যে থেকে একটা বক্তৃতা বাইন করেন যেখানে আছে সন্ত্রাসীকে উস্কানি দেওয়া এই যে আমার কথাই বলেন প্রায় শত বছর ইসলামের কথা বলছি পৃথিবীর চারটা মহাদেশের অর্ধশত বেশি দেশ আল্লাহ সবরক রয়েছে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বেসরকারিভাবে আমার প্রত্যেকটি বক্তৃতা অডিও হয় ভিডিও হয় সিডি হয় বিসিডি হয় ডিবিডি হয় ইন্টারনেটে যায় ইমেলে চলে যায় এবং ওয়েবসাইটে চলে যায় সারা পৃথিবীর মানুষ দেখতে পারে একটা বক্তৃতা বের করুন আমার যা দিয়ে মানুষকে উত্তেজিত করা হয়েছে সন্ত্রাসের উপরে বরং কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে সব জায়গায় বুজানো হচ্ছে মানুষকে হত্যা করা আল্লাহ তালা বলেছেন সুরায় মায়েদার মধ্যে একটা মানুষ যদি কেউ হত্যা করে সে যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো আল্লাহ তালা বলেছেন একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ যদি কেউ করে দেয় সেজন্য পৃথিবীর সব মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল ইসলাম উদারতা এবং ভালোবাসায় দিয়ে ভরা সোহান আল্লাহ বলে এখানে মারামারির জায়গা নাই আল্লাহর নাম সালাম আল্লাহর নাম কি সালাম মানে কি শান্তি ইসলাম কি শান্তি রসুল কি রহমত অমার সাল্লা রহমত আল্লিন আল্লাহ শান্তি ইসলাম শান্তি আসছে রহমতের কাছে রহমতকে রসুল উল্লাহ রহমতের কাছে এবং আমাদের সাথে যার সাথে যার যখন দেখা হয় তখনই আমরা বলি আসসালাম আলাইকুম আপনার উবার আল্লাহ শান্তি হোক বলে কি না আল্লাহর জাননাতে চলে যাবে লাস্ট ডেস্টিনেশন এখানে মারামারির কোনো অবকাশ নাই জগির অবকাশ নাই দেখেন আল্লাহ কি সুন্দর করে কোরআনে মানুষকে বুঝায় আল্লাহ তাল তো বলতে পারতেন নবী আপনারে আমি দিয়ে দিলাম ফোর্স ফেরস্তা দিয়ে সাহায্য করবো আর মানুষ দিয়েও সাহায্য করব ইসলাম যারা মানে না সবগুলারে গলা কাটেন আল্লাহ যদি এটা বলতে বলতেন বলতে পারতেন না অথবা আল্লাহ তো এটাও করতে পারতেন যে ব্যক্তি ইসলামের বিরোধী বক্তৃতা করবে তার মুখ ব্যাখ্যা হয়ে যাবে ইসলামের ব্যাপারে উল্টা লেখবে তার আঙ্গুল থরথর করে কাঁপবে লিখতে পারবে না আল্লাহ এগুলি পারেন না পারেন না পারেন কি না আল্লাহ কিগুলি করছেন করেন নাই আল্লাহ তালা পুরাণ শরীফ বলছেন তুমি আমার বিরোধীতে করো কেন চোখ দিয়েছি তা কিনুন বুদ্ধি নাই বোঝোনা ফালা তুপ সিরুন চোখ নাই দেখতে পাওনা তা স্মারুন আমার এই কথাগুলি শুনতে না আল্লাহ তালা এরকম করে মানুষকে বুঝানিম সাল্লাম মদিনা শরীফ থেকে এখন মদিনা এসে তিনি বললেন এখানে অবস্থান করো মক্কা দূরে এখানে থাকো রসুল্লাহ বললেন পায়খানা বানাও খুব কম আর কি বানাও বেশি জানা আছে আপনাদের যুদ্ধ হচ্ছে একটা কৌশল প্রতিপক্ষকে চোখের মধ্যে ধাঁধা লাগাই দেওয়া নিজের শক্তি সম্পর্কে বুঝতে না দেওয়া এটি ধাঁধা লাগানো চুলা বেশি বাঘানা বানাও কম আবু সুবিধান শুনলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বহুত লোকজন নিয়ে আসছে মক্কা দখল করবে আবু সুবিধান রাতের বেলায় গোয়েন্দা বিভাগ পাঠায় দিল আছে দেখে আসতো কত লোক আসছে গুনিয়াস শেষ ছাত্রী পর্যন্ত অপেক্ষা করিয়া গোয়েন্দা বিভাগের লোক আসিয়া আবু সুবিধা মানুষ গুনতেও গেছে চুলা গুনতে এখন রসোল্লা বলছেন পায়খানা বানাবা কম সকাল বেলায় এই কাম কার না লাগে যাইতেই হবে ন্যাচারাল কল, বাঘও ভয় পায় না সিংহ ভয় পায় না ডাক আসলে যাওয়াই লাগবে সকালবেলা ওরা সব ঘুরে এসে বলছে আবু সুবিধান মানুষ গুনবো কি এক পায়খানার সামনে যে লাইন সে লাইন গুনতে গুনতে আটটা গেছে বয়তে চলে আসছে যদি দেখে মারি ফেলে নাকি আবু সুবিধান খুব গালাগালি করলো লুক দশ হাজার লোক এক জায়গায় হলে চারটি কথা না এক হাজারে যদি মিছিল করে নারায়ণগঞ্জে আপনি বলবেন যে হাজার পাশে তো হবেই মানুষ দেখে বেশি বোঝে কম দেখে বেশি এরপরে আবু সুবিধা দেখতেছে গলা ডাল শুকায় গেছে আব্বাস তোমার ভাইয়ের ছেলে বাহ বড়ো বাচ্চা হয়ে গেছে তো মক্কা সৈব দিয়ে আত্মগোপন করে চলে গেছিলেন বড় বাচ্চা হয়ে গেছে অনেক লোক সাথে করে নিয়ে আসছে আব্বাস বলেন আবু तुम्हारक्षु तुम्हें प्रतारणा कर चोख तुम्हें धोखा दीते भलोरे तक एर नामशाही नर नाम हलो नबूवत नाम जो बादशाही हो तो ये माथा ना। तुम्हार देहरू पर एर नाम बादशाही नय नाम नबुअत नबी करीब सल्लाम ফজরে নামাজ আদায় করে সকলকে বললেন চলো এবার দিবেনা ছাড়া গ্রেফতার ঘিরে ফেলেছেন সব হারাম শরীফের মধ্যে জড় হয়ে গেছে যারা মেরেছে খুব যারা মেরেছে আমার কে যারা মেরেছে সুমাইয়াকে যারা মেরেছে সব কাভের নেতারা थरथर का आज कलिजा तर जगह कलिजा आलार्ला तक सब का सरकम आज के रसल्लाई रसोल्ला शुद्ध बोलें चोर दें नेता गल्लाटी गड़ागड़ी करबीजी जिज्ञेस करल हे क्रय नेतारा आज के तुम्हारा किधर व्यवहार आशा करो চিন্তা করতেছেন কি ব্যবহার আশা করো সকলের যুগ জবান বন্ধ একজন বলল সাহস করে বললাম একজন উত্তম ভাই এবং একজন উত্তম ভ্রাতস পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় ঠিক সেই ধরনের ব্যবহার আপনার কাছে আমরা আশা করি আল্লাহ নবী বলেন তোমাদের ব্যাপারে सिद्धान नहीं फेले तुम्हारे बेपारे सीधान हल्ई तुम्हारे कलिजार मध्य को क्षोभ नहीं विद्वेश सकल के आल्लास्ते माफ कर दिल्ली क्षमा करलम आबुसुबियान बाड़ी जरा आश्रये ते क्षमा करलम এই হলো ইসলাম ইসলামে মারামারির জায়গা নাই সন্ত্রাসের জায়গা নাই সেই জন্য সকলকে সতর্ক হতে হবে চোখ কান খোলা রাখতে হবে কাজ করতেছে কারার বদনাম দেওয়া হচ্ছে কাদেরকে এগুলো অর্ধশিক্ষিত অশিক্ষিত এই বোমা যারা মারতে গেছে এদেরকে আমরা খবর পেয়েছি মামাপ থেকে দেড় দুই বছর আলাদা করে রাখা হয়েছে ভাইয়ের যত্ন নাই বনের আদর নাই বন্ধুর সঙ্গ নাই বাপের সাথে উচ্চ শিক্ষা দেব এবং ইসলামের আপনারা থাকেন। এদেরকে এইভাবে রেখে তাদেরকে কোরআন এবং হাদিসকে ভুল বুঝায়া মানুষ হত্যার জন্য সমাজের বিরুদ্ধে তাদেরকে ফেরসাস করে হিওস্র করে তাদেরকে ময়দানে ছেড়ে দেওয়া হচ্ছে আর এই বোমাবাজি তারা শুরু করেছে আমরা খোদবাই কোরআন এবং হাদিস দিয়ে বুঝাইছেন আলহামদুলিল্লাহ মূল বিষয়টা কি মূল বিষয় হলো ইসলামকে বদনাম করা টুপির বদনাম করা দাড়ির বদনাম করা আর এই কাজগুলো কয়ে যে সরকার করতেছে আশ্চর্য কথা কোনো পাগল সরকার আছে এরকম মাথা খারাপ সরকার যে শেষ বছর আসিয়া মানুষের বোমা মারবে ছাগলেও করে এরকম পাগল তো দূরের কথা সুতরাং এইগুলি করে ইসলামের বদনাম করা বিশ্বব্যাপী কারা করছে তাদের নাম বলার দরকার নেই মানুষেরা মানুষের বুঝ টুজ আগের চাইতে কমে নাই বরং বুঝ বাড়ছে ঠিক কিনা ক্ষমতা ছাড়ো ক্ষমতা ছাড়ো ক্ষমতা ছাড়িয়ে দাও পদত্যাগ করলেই বোমা হামলা বন্ধ হবে তাহলে কি বোঝা যায় যারা এগুলি বলতেছে তারাই করতেছে বোমা বন্ধ হবে পদত্যাগ করলেই বোমা বন্ধ হবে তাহলে কি বোঝা যায় সুধরা মেজাজ খুব খারাপ এই জন্য ক্ষমতা হারানোর বেদনা মারাত্মক আমি পার্লামেন্টে বক্তৃতা বলছিলাম এক বুড়া মানুষ এক কবিরাজের কাছে গিয়ে বলছিল কবিরাজ বাবু আমি তো মতো ভাবে দেখি না আশ্চর্য কথা আমি তো খাইয়া হজম করতে পারি না কুড়া হইলে এরকম হয় লোকটা কয় আসলাম আমি ওষুধ নিতে সে কয়কে রাগ হয়ে দিছে এক থাপ্পড় কবিরাজের গালে কবিরাজ কয়েস আসামি হ্যাঁ এত আমি রাগ করব না কারণ বুড়া হইলে হারানোর বেদনায় শুধু বেদনা দেশকে জাহানের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে ষড়যন্ত্র চলছে এরা হচ্ছে তারা যারা তাদের ক্ষমতার আমলে দুই শত বাউন্নটি মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল এরা হচ্ছে ওরা যারা শাহুল হাদিস কে গ্রেফতার করে জেলখানার ভিতরে এক মাসের ভিতরে উজু গোসলের বাড়ি দেয় নাই এরা হচ্ছে যারা জানুয়ারি থেকে জুন পর্যন্ত পাবলিক সিকিউরিটি একটে এদেশের ছাব্বিশ হাজার আলমদের কে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছিল এখানেই শেষ নয় এরা হচ্ছে ওইসব লোক যারা নির্বাচনের সময় মুসলমানের মাথা টুপি কুত্তার মাথার উবরে পড়াইয়া মুসলমানের দাড়ি কুত্তার মুহে লাগায়া লক্ষ লক্ষ পোশা ছাবাইয়া ছাড়া বাংলাদেশে ছড়িয়েছিল এবার তারা বলছে ক্ষমতায় যেতে পারলে সংশোধনী পঞ্চম সংশোধনী সংবিধানের এটাকে বাতিল ঘোষণা করবে তার অর্থ কি পঞ্চম সংশোধনী হচ্ছে সংবিধান একটি দেশকে পরিচালনা করে শহীদ প্রেসিডেন্ট स्वाधीनतारहान घोषक धर्मनिरपेक्ष मतबर कथा लेखा तुले फेल दिए लिखे आल्ला राष्ट्र समस्त क्या आल्लामान अविचल आस्थार ऊपर निर्भर कर পঞ্চম সংশোধনীর অর্থ হলো সংশোধনী বাতিল করার অর্থ হলো তারা ক্ষমতায় যেতে পারলে ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠিত করবে সংবিধানের শিরোনাম থেকে বিস্মিল্লা বিদায় করে দেবে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে দেবে প্রিয় ভাই ধর্ম মানুষকে খারাপ বানায় না ধর্ম যেই ধার্মিক সেই ভালো মানুষ যেই ধার্মিক সে হিন্দু হোক খ্রিস্টান হোক ধার্মিক মানেই ভালো মানুষ আর আমাদের দেশ লোক বুদ্ধিজীবী আছে কিছু বুদ্ধিজীবী আছে এমন বুদ্ধির ঠেলায় মাথায় চুল টুল সব শেষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বুদ্ধি এগুলি বাদে এগুলো নামাজ নাই রোজা নাই আল্লাহ বরকালের চিন্তা নাই বাকি সব মানুষ আমাদের দেশের ধর্মভীরু হিন্দুরাও এই যে আমাদের দেশে পূজা আর রোজা একসাথে হয়ে গেছে না বলেন না কেন এই যে পূজার রোজা একসাথে হলো হিন্দু মুসলমান মারামারি হয়েছে আমার এলাকা পিরোজপুর পিরোজপুর শহরের সব থেকে বড় মসজিদ যেটা সেটার পাশেই ছিল দুর্গাপূজার মন্ডপ আমরা যখন মিটিং করেছি মিটিংয়ে পূজারীদেরকে বলেছি সময়। আপনারা ঢোল যদি আর যেখানে মসজিদ কাছে নাই সেখানে আপনারা ঢোল বাজাবেন কোনো অসুবিধা নেই হিন্দুরা আমাদের কথা রক্ষা করেছে তারা পূজা তারা মাগরেবের সময় এবং সেহী সময় ঢোল বাজায় নাই আমি রিপোর্ট দিলাম সারা বাংলাদেশে একই অবস্থা হিন্দুরা মাগরিবের নামাজের সময় ঢোল বাজায়া নামাজের ডিস্টার্ব করে নাই আমরা ধন্যবাদ জানাই হিন্দুদেরকে আমাদের যখন কেউ মারা যায় প্রতিবেশী হিন্দু আছে বহুত আমাদেরকে দেখতে আসে আমাদের সাথে শোক পালন করে আমাদের বিয়ে হলে তারা অনুষ্ঠানে আসে আমাদের ঈদের দিনে আমাদের পায়াস আমাদের সিন্নি আমাদের সীমাই এতে তারা শরিক হয় আবার ওদের পূজার সময় আমাদের যুবক পোলাপাড়েরা দেখতে যায়। ওদের কেউ মরতে গেলে মরলে আমরা শোক জানাতে যায় সুতরাং এখানে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্পৃতি নাই আছে কোন দেশে সেটার নাম শুনতে চাই শুধু বদনাম সাম্প্রদায়িক সম্প্রীতি শেষ হিন্দু মারিয়া সব বললে ভারত পাঠায় দিছে এই বন্দরে জিজ্ঞেস করি বন্দর এলাকায় হিন্দু আসে না নারায়ণগঞ্জে হিন্দু আছে না কয়টা হিন্দু পিঠে আপনারা পাঠাইছেন কয়টা মন্দির ভাঙছেন আর বিদেশে চিল্লাই উন্মাদের মত আলহামদুলিল্লাহ আমাদের দেশের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করছি আলহামদুলিল্লাহ এখানে অশান্তি নাই आलेमरा तर सम्मान आजिद मद्रासा गिरी चालू आरकार मस्जिद मद्रासजिदे मद्रासा मद्रासा टीते विशाल पैंडल महफिल आयोजन कर दा करा कबुल कर सबाई बोने हमीर तभी जगह ड्राम रेखे अपनारा कि सहाज्य करा कराओ सहाज्य कर, जा किसु जो कर, जो कर किसु दिवे? तो दीबें तो सबाई कारा कारा देवें देखें तो एक आलहमदुल्ला बान्ह पड़े गेस ना दिए जाबा आल्लर हस्ते जाबा दीबें मद्रास মাদ্রাসায় ছেলেবেলেগুলি দিন শিখবে ইমান শিখবে এই মাদ্রাসায় যাতে ছেলেবেলে মানুষ না দিতে পারে টুপি না দিতে পারে দাঁড়িয়ে না রাখতে পারে মানুষের উপরে মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে মাদ্রাসা সম্পর্কে ঘৃণা জন্মাবার জন্য এক বিশাল শয়তানি শক্তি এই কাজগুলি করে যাচ্ছে সুতরাং এগুলি যেন মনে থাকে আর প্রত্যেক মসজিদে প্রত্যেক জুমায় বোমার বিরুদ্ধে বক্তব্য রাখবেন যেগুলো ইসলাম সমর্থন করে না যারা বোমা মানুষ মারে তারা এক কথায় মানুষ না এগুলো মুসলমান নরনারী हर तुमारोह गुली के जानना टुकड़ा परिणत कर दाओ रबीन जे मद्रासफर आयोजन करलो आल्ला मद्रासा कबुल कर आए तमाम पृथ्वी मुसलमान तला जो जैसे मुसलमान करो आल्ला प्रिय जन्मभूमि दया करी आल्ला दया करस तुम्हें हेफाजत करो हाँ अल्लाह तलाजयर मास नये युद्ध এই মাসেই তুমি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশটাকে মুক্ত করে দিয়েছিলে আল্লাহ যারা জীবন দিয়েছেন এই যুদ্ধে আল্লাহ তুমি তাদের শাহাদাত মঞ্জুর করে নাও রব্বুল আরামিন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্ব কেয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কায়েম রাখো রব্বুল আরামিন আমাদের দেশে তোমার আইনের নাম করে এক লোকেরা বোমা মারা শুরু করেছে বিচারকদের উপরে আইনজীবীদের উপরে সাংবাদিকদের উপরে আল্লাহ তালা যে সব বিচারক সাংবাদিক আইনজীবী নিরহ মানুষ এই বোমায় মারা গেছে আল্লাহ সবগুলির আত্মার প্রতি তুমি শান্তি দান করো এবং তাদের বিবি মাল বাচ্চা যাদেরকে দুনিয়ায় রেখে গেছে আল্লাহ তালা তাদের সহায়ক তুমি হয়ে যাও আল্লাহ পুলিশ বাহিনী পুলিশ আর্মি বিডিআর র্যাব এবং আইন শৃঙ্খলার সাথে নিয়োজিত যে সমস্ত বাহিনী রয়েছে সমস্ত বাহিনীকে আল্লাহ তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ কারাই বোমা মারতেছে তুমি খুব ভালো জানো কোরআন সামনে নিয়ে তোমার দরবারে বিনীত ভাবে ভরিয়াত জানাচ্ছি মাহুদ তুমি আমাদের বিশ্বাস আমাদের একিন আমাদের ইমান আমাদের আকিদা আমরা কোথায় বসা তুমি দেখতে পাচ্ছ আমরা কি বলছি তুমি শুনতে পাচ্ছ আল্লাহ তোমার কাছে বিনয়ের সাথে বলছি যারা বোমা মারতেছেদের যারা বুদ্ধি দেয় পয়সা দেয় এদের হেদায়ত দিয়ে দাও আল্লাহ এদের হেদায়ত দিয়ে দাও আল্লাহ এরপরে বলি যারা বুদ্ধি দেয় পয়সা দেয় সহযোগিতা করে আর বোমা মারে এগুলার কপালে যদি হেদায়ত না থাকে নমরু ফেরাউন্ডে যেমনে ধ্বংস করেছ আল্লাহ বোমা গুলোকে গজব দিয়া লানদ দিয়া বাংলাদেশ থেকে শায়তান গুলিকে দূর করে দেওয়া আল্লাহ আল্লাহ তুমি তো অকবুল করো अल्लाह तुम दुआ कबुल्लाओ बाबू सरकार के शायक रहमान और क्या पुलिस के धरार तौबिकाओ प्रचंड शास्ती दिक दिए दाओ बाबूद अतिबंधा बो बा सालाम दिए गते डिट्टी करते पुलिस फिर आसल लाश हो जज फिर गलो लाश हो सांबादिक फिर गलो लाश हो तरह बात की बाबू हाथा चाह क्षयर चाहिए अल्लाह तुम्हुल ইয়া আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তুমি সাহায্য দাও আল্লাহ তালা সাংবাদিকরা কষ্ট করে দৌড়ো দৌড়ি করে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করেন আল্লাহ তাদের জীবনকেও তুমি হেফাজত করো এবং সঠিক বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার তৌফিক দান করো আল্লাহ তালা মামনেরা বহুত কষ্ট করে এসেছেন আল্লাহ মামনদের উপরে রহমত নাজিল করো নিঃসন্তানীকে সন্তান দাও যার অসুখ আছে অসুখ ভালো করে দাও স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই আল্লাহ মহব্বত পয়দা করে দাও সন্তানেরা কথা শোনে না সন্তানদেরকে ফর্মাবরদার বানাও সর্বোপরি এই মাদ্রাসাটা আল্লাহ তুমি দয়া করে কবুল করো যেসব ভাইরা হাত উঁচু করেছেন কিছু দিবেন বলে কেউ যেন না দিয়ে না যায় আল্লাহ সকলকে দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ এটা হজের মৌসুম পৃথিবীর চতুর্দিক থেকে হাজিরা তোমার কাবা কাবাসরবে যাবেন যিনি যেভাবে যাবেন সকলের যাতায়াত আসান করে দাও হসটা নিরাপদে করে নিরাপদে প্রত্যেকের বাড়িতে প্রত্যেককে আলাদা তুমি ফিরাই দিও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربيك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد الرسول الله